وَوطبيبنا وَوطبيبَ قُل بِنَا أَلانا وَمَوولناَا مََُّدًا عَبضُهُ وَتُولُ <تصفيق> الذي يَرسَلَهُ إ صََّّة للِناتِبَشيرٌ وَنزير وَضعًا إلَى اللهَّ بِإزنِ ب وَثجَ مُنير রহমানির রহি وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُون وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمِلَ اللَّهُ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلي آمَنْتَ بِاللَّهِ فَقَدْ كَانَ اللَّهُ مَوْلَانَا لَازِم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 كما صليت على سيدنا إبراهيم واعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما بارشت على سيدنا إبراهيم وعلى آل কদম আজ বি কি করে উন্মত মহান আল্লাহ রব্দুল্লা আলমিন দরবারে লক্ষ গুটি শুক্রিয়া দেখুসি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের একটি আয়াতের এক অংশ এবং হুজুরফাকল আলহিমের অগণিত হাদিস থেকে একখান হাদিস আপনাকে সম্মুখীন করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ গত কয়েক সপ্তাহ থেকে আমি একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম ওমা ফলাক্তুল জিন্ন ইনসাইল্লাবদুম যারা নিয়মিত থাকেন তিনারা বলতে পারবেন আল্লাহ রব্বুল আলমী জিন ইনসানকে একমাত্র আবাদতের জন্যই সৃষ্টি করেছেন ইমাম গাজালী রহমতুল্লাহ আলায় লিখিতেন এবাদত দশ প্রকার নামাজ রোজা হজ জাকাত হালাল বকক্ষন ছয়টি আবাদতের কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম সপ্তম নাম্বার নম্বর আবাদত আলহিম তথা হুজুর ফাজ সাল্লাহু আলহি আসাল্লামের অনুকরণ অনুসরণ করা। সপ্তম নম্বর আবাদত সজুল মজহুদ আল্লাহ খলিল আহমদ সাহারন খুরি রহমতুল্লাহ আলায় তিনি বলেছেন যে ব্যক্তি শূন্যতে যত তারা কি অর্জন করতে পারবে সে তত বেশি আল্লাহ রব্দুল্লা আলমিনের নৈকট্য অর্জন করতে পারবে যত বেশি শূন্যতের পায়ে হবে শূন্যত অনুযায়ী চলবে সেই তত বেশি আল্লাহ রব্দুল আলমিনের নিকটে পৌঁছতে পারবে আল্লাহ রাব্দুল আলমিন কোরআনকারী মেশ্বাদ করেছেন কুলিন কুমতুম তহিবাল্লাপ্তা বিব কুমুল্লির হে নবী আপনি বলুন তোমরা যদি আমার তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী অনুকরণ অনুসরণ করো তখন গিয়ে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন বুঝে গেল আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা মোহাব্বত পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে হুজুর ফাজ সাল্ল আলহি আসাল্লামের অনুকরণ এবং অনুসরণ করা হজরতের সাহাবাহাম রিজওয়ান আল্লাহ তা আল্লাহ আলাহি আজমাইন পুঙ্কানো পুঙ্কুভাবে দিনের প্রত্যেকটি বিষয়। তারা হুজুরফাক সাল আলহি আসাল্লামের অনুকরণ অনুসরণ করেছিলেন হাদিসের মধ্যে একটি ঘটনা পাওয়া যায় ওমর এবনে খতাব রজিয়াল্লাহ তালাহ আনুর বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ নামে তিনজন সাহাবি মসুর ছিলেন আল্লাহর নবীর যুগে একজন হচ্ছে আব্দুল্লাবনে অমর আরেকজন আব্দুল্লাহনে মাসরুদ আর একজন আব্দুল্লাহনা আব্বাস আব্দুল্লাবনা আব্বাস রজিয়াল্লাহ তালানু ছিলেন রহিসুল মুফাসরিন আব্দুল্লাইব নে মাসুদ রইসুল ফোকাহা আব্দুল্লাইব নেমর তিনি হচ্ছে রইসুল ফোকাহা রহিসুল মুফাসির রইসুল মহাদ্দিস আব্দুল্লনে ওমর রাজি তালা আনছিলেন রইসুল মহাদিসিন তিনি জন তিন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আল্লাহর নবী খ্যাদমত করেছিলেন এই তিনও আব্দুল্লা নামী সাহাবি হারকে খ্যাদমত করদে দে ও মা হারকে খোদারা দি দে ও মা রোমেশ এরা তিনও আব্দুল্লা নামে তিনজন সাহাবি নবী খ্যাদমত করেছেন এই জন্য তিনজন দিনের তিনটি বিষয় রইস রইস মানে প্রধান সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মর্যাদা তারা অর্জন করেছেন এক জায়গায় গিয়ে কিছুক্ষণ বসলেন বসে আবার পথ চলা আরম্ভ করেছে সাহব এক নাম জিজ্ঞেস করলো হে আব্দুল্লাহ তুমি এখানে কেন বসেছো সাধারণত মানুষ কোন প্রয়োজনে বসে তুমি কোনো পথরা পায়খানাও করো অন্য কোনো কাজ করতেও তোমাকে দেখি নাই কিছুক্ষণ এমনি বসে আবার পথ চ আরম্ভ করলে কারণ কি ইমানদারের কোনো কাজ তো উদ্দেশ্য ছাড়া হয় না আব্দুল রাজিয়ালেন আল্লাহর নবী যখন হজ করেছেন তখন সফর সঙ্গী হিসেবে আমরাও নবীর সঙ্গে ছিলাম আল্লাহর নবী এই জায়গায় বসে ফসরাব করেছেন কিন্তু এখন যাওয়ার ফত যদিও আমার ফসরাব ধরে নাই কিন্তু যেহেতু নবীটি এখানে ফসরাবের উদ্দেশ্য হলেও একবার বসেছেন এই জন্য নবীর এরতে বাগুল্লা অনুকরণ করে আমিও এখানে বসলাম ফসরাব হল কি হল না এটা আমার জানার বিষয় না হুজুরফাক সাল্লাহ আলহি আসাল্লাম জুমার দিন খদ্দা দেয়ার লক্ষ্যে মিম্বরে বসেছেন আল্লাহর নবীর যোগে বর্তমানে মসজিদে নবুবীর যে সুরত হাইয়ত তখন এরকম ছিল না অত্যন্ত জীর্ণ শিণ্ন ছিল খেজুর পাতার চাউলির তৈরি ছিল জায়গা ছিল অল্প সাহাবাইক্রাম ছিল অনেক বেশি নবী মেম্বরে বসে দেখলেন অনেক সাহাবাইক্রাম জায়গা না থাকার দরুন দাঁড়িয়ে আছে নবী অ্যালান করেছেন এই জিলিসু ইজিলিসু তোমরা বসে যাও এই ঘোষণা দেয়ার সাথে সাথে হজরত আব্দুর রহমান এবনে আউফ রাজি তালু একজন সাহাবি ছিলেন তিনি বাড়ি থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে আসতেছেন মসজিদে এখনো কিন্তু তিনি ফতে আব্দুর রহমান ডাক দিলেন তোমরা বসে যাও নবীর উদ্দেশ্য ছিল তোমরা যারা মসজিদে আছো তারা বসে যাও কিন্তু যারা ফতে আছো তারা বসে যাও নবীর কথা বলার উদ্দেশ্য এমন নয় কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান কানে যখন বসে যাও এই শব্দটি পৌঁছেছে হাদিসের মধ্যে আছে তিনি রাস্তায় বসে গেলেন যে জায়গায় আওয়াজ শুনেছেন ওই জায়গায় তিনি বসে গেলেন এক কদমও তিনি সামনে আসার সাহস বান নবীর অনুকরণ ভিতরে এই পরিমাণ ছিল সাহাবাহিক রামে আপনি নবীর অনুকরণ অনুসরণ করবেন মানুষ হাসবে আপনাকে নিয়ে তিরস্কারি করবে আপনি এর প্রতি বুরুক্ষেপ করার কোন প্রয়োজন নাই সাহাব একরামকে নিয়েও এভাবে অনেক লোক ঠাট্টা করেছে তিরস্কার করেছে কিন্তু সাহাব একরাম নবীর শূন্যত আমল করে গেছেন তারা কখনো কি ফিস পা ইতিহাসের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত উমর রজি তালুর শাসন আমলে তিনি হজরত জাসামা রজি তালহুকে রুমের বাচ্চা হেরাক্লিয়াসের নিকট দূত হিসেবে তিনিকে পাঠিয়েছেন উমর রজিয়াল্লাহতাল তখন হেরাক্লিয়াস হজর জাসামার রজিয়াল্লাহ তালা আনুকে স্বর্ণের চেয়ারে বসতে দিয়েছেন স্বর্ণের চেয়ার চেয়ারে তিনিকে বসতে দিয়েছেন যেহেতু খলিবাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে গিয়েছে উমরের কাছে এই জন্য সম্মান করেছে স্বর্ণের চেয়ারে বসতে দিয়েছেন যখন তিনি ফদমে বসছেন তিনি এ অনুমান ছিল না যে আমি কোথায় বসতেছি কিছুক্ষণ পরে যখন তিনি জানতে পারলো যে আমি তো স্বর্ণের চেয়ারে না বসতি সঙ্গে সঙ্গে তিনি স্বর্ণের চেয়ার থেকে নেমে গেলেন হেরাক্লিয়াস হাসা শুরু করছে এখানতে বসতে দিলাম তোমাকে তুমি এখানে নামার কি আছে তোমার তখন হজরত জাফামা রাজিয়াল্লাহ তালু বলেছেন শুনো আল্লাহর নবী সন্নের প্লেট ছন্নের চেয়ার ইত্যাদি ব্যবহার করা উন্নত হারাম করে দিয়েছে এর আমি এখান থেকে তাহলে হেরাকলে হাসছে কিন্তু হজরত জাসামা রজি আল্লাহ আনু কোন ফরোয়াই করেন নাই হজরত উসমান রজি আল্লাহ তাল আনুকে হুদায় বিহার সুন্দরী সময় যখন আল্লাহর নবী মতকায় পাঠিয়েছেন উমর রজি আল্লাহ তাল আনুক লঙ্গি চিন্দা পাঁজামা কাকুনগিরার উপরে ছিল যেটাকে বলা হয় কাকু নগিরারও অনেক উপরে হাঁটুর নিচে কাকু নগিরার উপরে মাঝামাঝি অবস্থাকে লঙ্গিটা এতটুকু তখন তিনার চাষা দবাই তিনাকে বলতে লাগলো সব্যনাশ তুমি এসেছো মক্কার সর্দারদের নিকট তোমার লঙ্গি এত উপরে কেন ওরা দেখলে তো তোমার দিন ঠাট্টা বিদ্রুপ করবে হাসে হাসি করবে তখন হজরত ওসমান রাজি তাল বলেছেন ভাই হা কাজা ইজরত সিবি না আল্লাহর নবীরা সে সীমানা এতটুকু পর্যন্ত ছিল আল্লাহর নবী নিচে কখনো লুঙ্গি অথবা পাজামা নামাইতেন না সুতরাং নবীর শূন্যতের অনুকরণ করব মক্কার সর্দাররা এ নিয়ে হাসবে তাতে আমার কি কল আর লুঙ্গি অতবা পাজামা দ্বারা যে অংশ ডাকা থাকবে সে অংশ দিন জানলাতে যাবে না কোথায় যাবে না ওই অংশ জানলাতে যাবে না মানে পুরাটা দেহ কি জাননাতে যাবে না সেটা জান্নাদের জন্য হারাম আনাবী জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনুকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাদুন লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmal লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম মাযাবুন আलिम ক্বালা আবু জাররিন খাবু ওয়খসিরু মুসবিল ওয়াল মাননান ওয়াল মুনাফিকু সিলাদাহু বিল হালফিল কাযিব হজরত আবুজর রজি আল্লাহ তালাহিকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন তিন ধরনের লোক তিন শ্রেণীর লোক এমন আছে যাদের সঙ্গে হাসর ময় দানে আল্লাহ রব্বুল আলমীন কথা বলবেন না রহমতির দৃষ্টিতে ওদের প্রতি তাকাবেন না এবং ওরা যাহান নামে যাবে তিন ধরনের লোক আবুজর রজিয়াল্লাহ তাল চমকে গেলেন যে খব খবিরু মান ভূমিয়া রসুল আল্লাহ ওয়াল্লাহ রসুল এই তিন ধরনের লোক কারা তারা ধ্বংস হোক তাদের সঙ্গ নবী আল্লাপাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না গুনা থেকে পুত পবিত্র করবে না ওরা যার নামে যাবে ইয়ার রসুল এরা কারা মান হসুল আল্লাহ আল্লাহর নবী বলেন আল মুসবিল হে আমার আবু এক নাম্বার হলো সমস্ত মানুষেরা যারা লঙ্গি অথবা পাজামা দ্বারা টাকনুগিরা ঢেকে রাখে যারা লঙ্গি অথবা পাজামা দ্বারা টাকনুগিরা ডেকে রাখে টাকনুর নিচে যারা লঙ্গি অথবা পা জামা পরে এই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ রব্দুল আলমকে আমাদের দিন কথাও বলবেন না বায়ু বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করি যদি আমরা আল্লাহ যদি আমাদের সঙ্গে কথাই না বলে পরকালে আমাদের বাচ্চার কোনো হয়ে আছে কিনা বলেন আল্লাহ তো আমাদের সব তিনি আমাদেরকে মুক্তি দিবেন আমাদেরকে রেহাই দিবেন জান্নাত দিবেন কিন্তু তিনি যদি আমাদের সঙ্গে কথা না বলে তাহলে আমাদের বাচ্চার কি কোনো পথ আছে আর এজন্যুগিরার উপরে সব সময় সর্বাবস্থায় অনেক ভাই বাহিরে টাকু নুগিরের নিচে লুঙ্গি অথবা পাজামা ঝুলিয়ে রাখে কিন্তু মসজিদে নামাদের সময় একটু উপর উঠায় ভাই এই হুকুমটা মসজিদের ভিতর যে অবস্থা যেরকম মসজিদের বাইরেও সে রকম। এর ভিতরে কোনো বেদাবেদ নেই আমল নিয়ে তো আমরা শুনের চেষ্টা করি আমল সেদিন দিগি বন্তি হ্যা আপনি ভিতর না নুরি হ্যা না নারী আমরনীয়তে আমরা শুনি এই কথাগুলো এক নাম্বার আল মুসবিল লঙ্গি অথবা পাজামা দ্বারা যারা ডাকুগিরা ডেকে রাখে দ্বিতীয় নাম্বার অল মান্নান কোন মানুষকে অনুগ্রহ করার পরে অসান করার পরে আবার মাঝে মধ্যে খোটা দেয় মাঝে মধ্যে খোটা খোটা দিয়ে ওদেরকে লজ্জা দেয় ওরাও জান্নাতে যাবে না নাম্বার তিন অল মোনাফিকু সিল তাহুবিল হালফিল কাজে যারা মিথ্যা কসম দিয়ে পণ্য বিক্রি করে মিথ্যা কসম দিয়ে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে একশো টাকা দি ক্রয় করেছে মার্কেট থেকে কিন্তু গ্রাহকদের কাছে বিক্রি করে দুশো টাকা আর বলা আমি এই বস্তুটি দেড়শো টাকা দিয়ে ক্রয় করছি প্রধার কসম আপনার যাত্রা কাস্টমার আপনাকে ফিরে দিলে হয় কিনা না কোধার কসম আমি এটা এত টাকা দিয়েই ক্রয় করছি এ ধরনের সামান্য কিছু লাভের জন্য মিথ্যা কসম দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে আলহামদুলিল্লাহ সব ব্যবসায়ীরা এমন না কিছু কিছু অসাধু ব্যবসায় আছে গ্রাহকদেরকে বেদিস করে ফেলে এই তো আমার মিথ্যা কতম ইত্যাদি আমার ভাই ব্যবসায় বাইরা যারা আছেন আপনাদের জন্য খুব সুসংবাদ কি নাহাদা সত্যকারী বিশ্বস্ত ব্যবসায়ী সত্য সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওদের হাসন কেমন দিন নবীদের সাথে হবে কার সাথে হবে একটি হাদিসও আপনারা খুঁজে পাবেন না যে আলেমদের হাসন নবীদের সাথে হবে নাই ফতিবদের হাসন নবীদের সাথে হবে আছে নি নাই এ ধরুন কোনো হাদিস না আছে কার কথা সবাই বলেন না ব্যবসায়ীদের কথা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীর আশার হবে কার সাথে নবী সিদ্দিক এবং শহীদদের সাথে কত ভাগ্যবান আপনারা এই জন্য সাময়িক কিছু আপনার লাভের জন্য পছন্দ না দেওয়ার চেষ্টা করবেন কি লাভ হবে এই বাল বাচ্চার জন্য মিথ্যা পছন্দ দিয়ে মাল বিক্রি করতেছেন আপনি মরার পরে আপনি ফরকালের যাত্রী হবেন দুনিয়ার একজন মানুষ আপনার সঙ্গে কবরে যাবেন আপনি একাই তবর আপনাকে একাই যেতে হবে এক নাম্বার নাম্বার এক নম্বর করবেন দুই নাম্বার নাম্বার হ্যাঁ তিন নম্বর করেন অসুবিধা নেই মাঝে মধ্যে এভাবে ডুবে তো খবরদার কি লাভ হবে এই দালান কোটা অটালিকায় গাড়ি গাড়ি বাড়ি কি লাভ হবে আপনার বলেন চোখ বন্ধ হয়ে যাবে বা সারা পৃথিবী অন্ধকার আপনার কোথা এত কুটি কুটি টাকা কে খাবে এগুলো তাহলে আল্লাহ অনেকে কয় না এ ধরনের বলো পাশের লোকের কি বলে আপনাকে শোনার দরকার না আপনি আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করতে হবে আল্লাহ আর আল্লাহর নবীকে খুশি করতে গিয়ে দুনিয়ার সকলেই যদি আপনার উপর রাগার হয় গুসা হয় কোনো সমস্যা আছে নাকি কোনো সমস্যা নাই আর আল্লাহ আল্লাহর নবী যদি নারাজ থাকে আপনার উপর সারা দুনিয়ার সবাই যদি আপনাকে বাহবাহ দেয় আপনার এক পয়সারও দাম নেয় এই জন্য টার্গেট রাখতে হবে কাকে আল্লাহ এবং আল্লাহর ওইটাকে আপনাকে টার্গেট রাখিয়ে কাজ করতে হবে পাশের লোক দু একটা আসলে আসলো না আসলে নাই যাই আমার ভাইরা এতে বাউ নাবিয়ে সাল্লাহাম সাত নাম্বার এবারত অর্থাৎ সিরিয়াল স্মরণ রাখবেন তাহলে আলোচনা বুঝতে সহজ দশ প্রকারের কথা আলোচনা করেছি সাত নাম্বার নবীর অনুসরণ করা বলছি অনুসরণ করতে গিয়ে যদি মানুষ তিরস্কারী করে এরপরও আপনাকে করার কোনো কি কোনো দরকার নাই নবীর অনুসরণ করেন ওলামা একরাম তাদের অভিজ্ঞতার আলোকে লিখেছেন তিনটি শূন্যত এমন আছে যদি মানুষ এই তিনটি শূন্যতির উপর আমল করতে পারে তাহলে অন্যান্য শূন্যতের উপর চলা তার জন্য অতি সহজ হয়ে যাবে এক নাম্বার শূন্যত হচ্ছে অধিক পরিমানে সালাম দেওয়া কাসরতে সালাম অধিক পরিমানে সালাম এটা একটা সহজ শূন্যত দ্বিতীয় নাম্বার শূন্যত হচ্ছে প্রত্যেক ভালো কাজে ডাইনকে প্রাধান্য দেয়া আর প্রত্যেক নিম্ন কাজে মন্দ কাজে বামকে প্রাধান্য দেয়া। যেমন আপনি ভাত খাবেন ভালো কাজ ডাইনকে প্রাধান্য দিতে হবে আপনি টয়লেটে যাবেন এটা নিম্নমানের জায়গা এখানে বামকে প্রধান্য দিতে হবে মসজিদে ডুববেন এটা ভালো কাজ ডাইনকে প্রাধান্য দিতে হবে মসজিদ থেকে বের হবেন এটা যেহেতু খারাপ জায়গা মসজিদ মসজিদ ছাড়াই বাকিটা হচ্ছে খারাপ এই জন্য বেরোবার সময় আগে বাম পাঞ্জাবি গায়ে দিবেন আগে ডাইন হাতা ডুবাবেন খুলবেন আগে বাম হাতা খুলবেন জুতা পরিধান করবেন আগে ডাইন জুতা ভরবেন জুতা ফায়ের থেকে খুলবেন আগে বাম জুতা খুলবেন প্রত্যেক ভালো কাজে ডাইনকে প্রাধান্য দেয়া আর প্রত্যেক নিম্নমানের কাজ মন্দ কাজে বামকে প্রাধান্য দেয়া তৃতীয় নম্বর শূন্য যখন উপরের দিকে উঠবেন উপরের দিকে তালা বে বে অথবা লিপ্তের মাধ্যমে যখন উপরের দিকে উঠবেন উঠার সময় বলবেন আল্লাহ হু একবার আল্লাহ হু একবার কি বলবেন কোথায় কোথায় বলবেন উপরের দিকে উঠার সময় আপনি উপরের দিকে উঠতেছেন আপনি মনে মনে ভাবতেছেন আমি উপরের দিকে উঠতেছি মনে হয় আমি বড় না যখন বলবেন আল্লাহ একবার মানে আল্লাহ বড় কে বড় আমি উপরের দিকে উঠতেছি ঠিক হয় তবে আমি বটো না আল্লাহ বড় আর উপর থেকে যখন নিচের দিকে নামবেন সুবাহাল্ল সুবাহানুবাহান বলবেন আর সমতল ভূমিতে যখন চলবেন লা অন্যান্য ধিকির এগুলো আমরা করবো তাদের তিনটি শূন্য এই তিনটার উপর আমল করলে বাকি শূন্যতির উপর সালাহতি কি হবে এক নাম্বার অধিক পরিমানে কি সালাম দ্বিতীয় নাম্বার ভালো কাজে ডানকে প্রাধান্য দেয়া মন্দ কাজে বামতে প্রাধান্য দেয়া তিন নাম্বার কি বলছি উপর উঠার সময় আল্লাহ একবার নিচে নামার সময় সুভান আল্লাহ সমতল ভূমিতে বিচরণকালে লাহা ইল্লাল্লাহ অথবা অন্যান্য দিকির এগুলো আমরা বলার চেষ্টা করি বাই আজকে ইচ্ছা করেছিলাম আপনাদের সম্মুখে খাবারের সুনত নিয়ে আলোচনা করবো আল্লাহর নবী বলেছেন উন্ম্মতের কৃতনা পা আচাদের সময় উম্মত যদি আমার সুনত গুলো টোকাইয়া টোকাইয়া ওর উপরে আমল করে একশত শহীদের সব তাদের আমল এই জন্য খানা খাওয়া এটা নবীর সুন্নত তবে নবীর সুন্নত তখনই হবে যখন এই খানাটা আমরা নবীর অনুযায়ী খাবো গরু ছাগলেও খায় হাঁসমোরগেও খায় কুকুরেও খায় হাইওয়ান জানো খায় মানুষেও খায় মানুষ যেহেতু আশ্রাব মা লুগাচ্ছু দা মানুষের খাবারের মধ্যে আর গরু ছাগলের খাবারের মধ্যে ব্যবধান থাকার প্রয়োজন আছে কিনা তালা আপনার মানুষ কিসের আবার আজমালা মানুষের ভিতরে ফেরেস্তার স্বভাব আছে হায়ান জানোয়ারের স্বভাব আছে পশুরও স্বভাব আছে ফেরিস্তারে আবাদত করে মানুষে আবাদত করে হায়ান জানোয়ারে খায় মানুষও খায় মানুষ যদি জানোয়ারের তাকে একটু কন্ট্রোল করতে পারে তখন মানুষের মূল্য ফেরস্তাদের উদ্বে চলে যাবে আল্লাপাকের জন্য বানায়নি জান্নাতকে তৈরি করেছেন আল্লাহাক জিন এবং ইনসানের জন্য আশরাফুল মাখলুকাতের জন্য সুতরাং মানুষ তুলনায় মানুষের দাম আল্লাহর দরবারে কি আশরাফুল মাখলুকাত মানুষ আশরাফুল মাখলুকাত মালায় কে নয় এই আমরা যখন খেতে বসবো নবীর সুন্নত অনুযায়ী খাবো তখন এই খানাটাও আমাদের অ্যাবাদত হবে যদি আমরা টয়লেটে যাই সুনত অনুযায়ী করতে পারি সেটাও অবাদত হবে আমি যদি সূন্যত অনুযায়ী ঘুমাইতে পারি আমার এই ঘুমটাও অবাদত হবে সুনত অনুযায়ী যদি বাজারে আসতে পারি এই বাজারে আসাটাও আমার জন্য অবাদত হবে আমি যদি একটা কথা খেয়াল রাখবেন আল্লাফাক আমাদেরকে কৃষির জন্য সৃষ্টি করেছেন সবাই বলেন না কেন অবাদতের জন্য যখন সৃষ্টি করেছেন ব্যবসার জন্য তো আমাদেরকে সৃষ্টি করে নাই কথা বলেন না কেন লিট্রিনে যাওয়ার জন্য সৃষ্টি করেছে আমাদেরকে না তাহলে আমরা এখন খানা খাচ্ছি ব্যবসা করতেছি আল্লাহ এগুলোর জন্য আমাদেরকে বানায় নাই এই জন্য এই ব্যবসাটাকে যদি নদীর তরিকা মতে করতে পারি তখন ব্যবসাটাও হবে আবাদত কথা বুঝছেন কিনা এটা ব্যবসাকে আবাদত বাড়াইতে হবে আমার ঘুমকে আবাদত বাড়াইতে হবে আমার খাবারকে আবাদত বানাইতে হবে আমার যাবতীয় চাল চলনকে কি বানাইতে হবে তখন কি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যটা কি হবে কিছুর উপর প্যালেট রেখে তারা খানা খাইতেন তিনি বলেছেন আলা সুপার দস্তর খানের উপর এই হাদিস দ্বারা প্রমাণ হয় দস্তর এটা আল্লাহর নবীর কি শূন্যত তবে স্মরণ রাখবেন দস্তরগান এমন জিনিস হবে যে জিনিসের উপরে কোন লিখে না থাকে লিখা কথা বুঝুন না আপনারা অনেকে দেখবেন বিভিন্ন পেপারকে দস্তরগান হিসেবে ব্যবহার করে এই যে বিভিন্ন পেস্টুন ব্যানারকে দস্তরগান হিসেবে ব্যবহার করে দস্তর গান হবে একবার খুব সুন্দর একটি জিনিস কাফড় দ্বারাই হোক ভ্যাকসিন দ্বারাই হোক তবে এর মধ্যে কোনো লিখে না থাকতে হবে এক নাম্বার শূন্য পেলাম খাবারের দস্তরগান দ্বিতীয় নাম্বার শূন্য ঠিক ওই কিন্তু গামছা অথবা লঙ্গিদারা এটাকে আবার পরিষ্কার করিবেলায়। ভাত খাওয়ার আগে না ভাত খাওয়ার আগে হাতটা ধৌত করবেন মাত্র কিন্তু এটাকে কোনো কিছু দিয়ে মোচা কথা বুঝছেন কিনা আমার ভাই দ্বিতীয় নাম্বার যখন খানা সামনে আসবে একটা দোয়া ফুটতে হবে খাওয়ার আগে যখন আপনার সামনে খাবারকে আনা হয়েছে তখন নবী একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহম্মিকলানা পিমা রোজাকানা ওকিনা যাবান আবার বলছি আল্লাহম্মিকলানা পিমা রাজাকানা বান্নার যখন খাবার সামনে আসবে এই দোয়াটি আমরা পড়বো শূন্য যখন খাবার আমরা শুরু করব। খাবার শুরু করার শুরুতে নবী বলেছেন তোমরা কি ফল বিসমুল্লাহি বারকাতিল্লা বলেন তো একবার বিসমুল্লাহ ওয়ালা বারকাতিল্লা দ্বিতীয় নাম্বার ডায়নহাত দিয়ে খাবেন তৃতীয় নাম্বার যে খাবারটুকু যদি খাবার এক ধরনেরই হয় প্লেটের মধ্যে এক ধরনেরই খাবার এক আইটেম মাত্র তখন আপনার সামনে থেকে খাবেন সামনে থেকে খেতে খেতে প্লেটের লাস্ট মাথায় যাবেন হ্যাঁ প্লেটে যদি বিভিন্ন আইটেমের খাবার পরিবেশন থাকে যেমন এক জায়গায় ফল আছে এক জায়গায় আপেল আছে আঙ্গুর আছে বেদানা আছে তখন আপনার যেটা পছন্দ হয় এটা হোক একটু দূরে সেটা নেবে কিন্তু খাবার যদি কয় আইটেমের হয় এক আইটেমের ধরুন ভাত শুধু তখন তো আপনাকে হাত আর অধিক নেওয়ার দরকার নাই তখন আপনি আপনার সামনে থেকেই খাওয়াটা কি করবেন কথা বুঝছেন কিনা হাদিস দ্বারা তার প্রমাণ হে আমার সাড়ে খানা শুরু করো কি ফোড়ে খানা শুরু করো কিবা বলবেন বিসপিল্লাহ বারো কাতিল্লা আবার বলেন বিসপিল্লাহ তাহার ঘরে দাওয়াতে যান তাও পড়বেন নিজের ঘরে খান তাও পড়বেন এক আমাকে বলে আমি যখন নিজের ঘরে খানা খাই তখন বিশ পিল্লা পড়ি খানা খাই আর যখন অন্যের ঘরে যাই তখন আর বিশ পিল্লাপুরি খানা খাই না কেন তুমি এই ব্যবধান কেন করো তো বিশ পিল্লা খানাতে বরকত আসে এই জন্য আমার ঘরে যখন খানা খেতে বলছি তখন বরকত আনার জন্য বিশপিল্লা পড়ি যাতে করে অল্পতে আমার ফ্যাট ভরে যায় আমার খানাতে বরকত হয় আর আরেকজনের ঘরে গেলাম এই লোক আমার জন্য অনেক খাবার তৈরি করছে ওখানে যদি বিশপিল্লা পড়ি অল্পতে আমার ফ্যাট ধরে যায় তাহলে তো আবার অনেক খানা আরো থেকে যাবে কথা কয় না ও আরো কি ওই বেতার মন কষ্ট বিসপিল্লে পড়ি না জবাবদার বিষপিল্লা পড়তে হবে কি পড়তে হবে হুকুম এটা সুন্নত আল্লাহর নবী বলেন আমার কোন মত যদি খাবারের প্রারম্ভে বিসপিল্লা পড়ে আর শেষে আলহামদুলিল্লাহ পড়ে তার জীবনের সগীরা গুনা গুলো হয়ে যায় কিন্তু এই জন্য আমরা বিসমিল্লা পরে খানা শুরু করব দ্বিতীয় নাম্বার কুল বিয়াম খুব খেয়াল করি ডান হাত দিয়ে খাওয়ার কথা নবী বলেছেন সবাই বলেন কি হাত দিয়ে খাদিছে বলেছে তোমাদের হে আমার তোমাদের মধ্যে কেউ যেন বাম হাত দিয়ে খানা না খায় এবং পানি ফান না করে না শা কিনলে শয়তান বাম হাত দিয়ে খায় এবং ফান করে বাম হাত দিয়ে খাওয়া দাওয়া কে করে আর ডাইনার দিয়ে খায় নবীর কি দিয়ে খায় ডান হাত দিয়ে খাওয়া এটা নবীর নবীর সুন্নত এবং আপনার তো নবীর সুনত বলেছি ডানার দিয়ে খাওয়া আর বাম হাত দিয়ে খাওয়া এটাকে আমরা অনেকে ভদ্রতা মনে করি আসলে এটা হল শয়তানের কাজ কার কাজ বাংলাদেশের একজন খুব সুপ্রসিদ্ধ বক্তা মুফা সেকুর আন মুস্তফা আল হোসাইনি দাম আদ বারগাদ মনে কথা শুনেছেন অত্যন্ত প্রবীণ আলেম এবং দক্ষ আলেম তিনি হোটেলে খেতে বসেছেন পরে ও যে হাড্ডি আসছিল ওনার প্লেটে হাড্ডিটাকে খুব চষে ভালোভাবে খাইতেছে এটা তো নবী শুনত এভাবে খাওয়া নবীর কি আপনি কিছু খেলেন কিছু রেখে দিলেন এটা তো নবী শূন্নত নয় ওই ব্যসারা শূন্য তুলে যায় খুব ভালোভাবে চুষে চুষে হাঁড়গুলোকে এভাবে মগজ গুলো করেছে করতেছে মনে হয়তো হুজুর সদ্যগুষ্টি আর গুছত খায় না করা সদ্যগুষ্টি মনে কি ভদ্রলোক পছন্দ করছে হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায় হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায় হুজুরকে কুকুর বানাইতে কারণ কুকুরে তো হাড় খায় আর হুজুর হাড় খাইতে এখন হুজুরকে আল্লাহ পাক যাদেরকে কোরআনের এলেম আছে এরাই সবচাইতে বড় জ্ঞানী এরাই সবচেয়ে বড় বুদ্ধিজীবী এ আছি অল কোরআন আল্লাহ পাক বলেছেন জ্ঞানে কোরআন সুতরাং যেই এই কোরআন ধরবে সেই হবে মহা জ্ঞান মুস্ত বারে জালে বলছি জি সাহেব আমাদের দেশে কুকুরে চা খায় আমাদের দেশে কুকুরে কি খায় কুকুর বানাইতে চাইছি হুজুর র নিজে কি হয়েছে কুকুর হয়ে গেছে যায় আমার বাইরা বলতেছিলাম ডান দিয়ে খাওয়া এটা নবীর কি শুননত আমরা ডান দিয়ে খাবো ডান দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব সাত নাম্বার শূন্যত খাওয়ার সময় যদি কোন লোকমা আপনার মুখ থেকে পড়ে যায় ভাত কিংবা রুটির টুকরা গুষ্ঠের টুকুড়া যদি পড়ে যায় এটাকে উঠিয়ে সাফ করে ময়লা সাব করে পরিষ্কার করি খেয়ে নিবে হা যদি দস্তর থাকে ময়লাও লাগবে না দস্তর গান যদি আপনার প্লেটের নিচে থাকে ময়লা লাগবে ময়লা লাগবে না হা দস্তর যদি না থাকে তখন হয়তো ময়লা লাগতে পারে তারপর বলেছেন এগুলোকে সাফ করে তোমরা খেয়ে নাও হাতির দ্বারা তার প্রমাণ লোক মা ফাল মা কানা বিহা ফাল ইউমিত মা কানিহা মিন আজা সুম্মালতন নবী বলেছেন আমার সাহাবিরা আমার উম্মেরা খাবারের সময় যদি কোনো ভাত কিংবা রুটির টুকরা পড়ে যায় এটাকে ময়লা সাফ করে পরিষ্কার করে তোমরা খেয়ে নাও ওলা ইয়াকুলহা ওলা উহালায়তন শয়তানের জন্য এগুলো রেখে দিও না শয়তানের জন্য এগুলো রেখে দিও না এগুলো শয়তানে খায় সুতরাং শয়তানের জন্য না রেখে দিয়ে তুমি খাও এই আমরা জিনিসগুলোকে কুড়িয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবো যেহেতু তারপরে আট নাম্বার শুনন আঙ্গুল এবং প্লেটকে আমরা খাওয়ারের পরে চেটে খাবো এটা নবীর শূন্যত হাদিস দ্বারা তার প্রমাণ পাইজা ফারাগা ফালিয়াল হে আমার সাহাবিরা তোমরা প্লেটকে ভালোভাবে চেটে খাবে আঙ্গুলকে চেটে খাবে কারণ তোমরা তো জানো না খাবারের কোন অংশের ভিতরে বরকত আছে এটা তো তোমরা কি জানো না হয়তো প্লেট চেটে খাও নাই ওই প্লেটের মধ্যে যে অংশটুকু রয়ে গেছে ওটার ভিতরে হয়তো খাবারের পুরোটা বরকত কি সেখানে হয়তো রয়ে গেছে এই এগুলাকে খেটে খাবে। চেটে খেলে কি লাভ এক হাতিক যারা প্রমাণ কলারসুল্লাহ কষা কোন মানুষ যদি প্লেটটাকে ভালোভাবে চেটে খায় তখন ওই পেলেট তার গুণামাদের জন্য দোয়া করতে থাকে কে দোয়া করে কে অন্যায় হাফিসের মধ্যে আসা আল্লাহর নবী বলেন পেলেটটাকে যখন ভালোভাবে ছেটে খাবে পেলেট আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এই লোক আমাকে যেভাবে পরিষ্কার করেছে আমাকে যেমনি শয়তানের জন্য ছেড়ে দেয় নাই তুমিও তাকে যাহান নামে দিও না তাকে গুণা থেকে পবিত্র করে দাও বায়ু পেলেটটাকে আমরা চেটে খাওয়ার চেষ্টা করব এটার ভিতরে নবী শূন্যত এটার ভিতরে বরফ নয় নাম্বার শূন্য টেক লাগাইয়া হেলান দিয়ে আল্লাহর নবী জীবনে কখনো খাইতেন না বরং নবী হাদিসের মধ্যে বলেছে আমি এমনভাবে খাই যেমন ভাবে গোলামে খায়। গোলামে যেমনভাবে খায় আমি এমনভাবে কি আমি এমন ভাবে বসি খাওয়ার জন্য যেমনি ভাবে একজন গোলামে একজন চাকরে বসে একজন চাকর যখন মণিমির সামনে বসে তখন কাউকে একবারে মেলে চুনে বসে না আপনাদের কি ধারণা মেলে বসে কিভাবে ভদ্রতার সাথে এভাবে বসে খুব ভদ্রতার সাথে লোক মা মুু উঠায় যাতে করি কোনো ব্যাধমূলক আচরণ এখানে প্রকাশ না পায় নবী বলেছেন গোলামে যেমনে খায়। আমিও ওইভাবে খাই খাবারের জন্য গোলামে যেমনে বসে আমি ঠিক ওইভাবে কি আলা শুকুর রুজা শুকুর রুজা মানে ছোট পেয়ালা ছোট পেয়ালা ছোট পেয়ালাতে ওলা খেয়ান আলা খেওয়ানুকুর রুজা খেওয়ান বলা হয় টেবিল মেস আল্লাহর নবী জীবনে কখনো টেবিলে বসে খানা খাননি কথা বুঝতেছেন কিনা ভাই নবীর হাদিস শুধার চেষ্টা করেন আমল করতে পারেন না পারেন সেটা আপনার ব্যাপার নবী বলেছেন আনাজ বলেছেন জীবনে নবী নবীল বসে খানা খাইনি হ্যাঁ এখন আপনি যদি হোটেলে যান তখন আপনার খাবারের প্রয়োজন হয়েছে কোথায় খাবেন এখন যদি আপনি নিচে বসে খান তখন মানুষ ইসলামকে নিয়ে তিরস্কার করবে যে ইসলাম বুঝি এমন আমি আপনাদেরকে একটা থিউরি বলি যে জায়গায় আপনি কথা বললে আপনার কথা ওরা রাখবে যে জায়গায় আপনি কথা বললে আপনার কথা ওরা রাখবে ওই জায়গায় যদি টেবিলে খাবার পরিবেশন করে আপনি বলবেন বাবার নিচে ব্যবস্থা করো সমতলে চকির উপরে হোক অথবা একবারের ফ্লোরে হোক সমতলে যদি আপনার কথা রাখবে বলে বোঝা যায় সেখানে আবদারটা করতে পারেন আর যেখানে আপনি এ ধরনের কথা বললে আপনার কথা রজবেন না আপনার কথা এরা পাত্তাই দিবে না সেখানে আর আপনি নীলপায় হয়ে টেবেলে বসে খাবেন চেয়ারে বসে টেবেলে বসে খাবেন এর দ্বারা আপনার কোনো গুণা হবে না যেমনি বাবু আমরা হোটেলে খাই হোটেলে আমরা প্রয়োজন হলে খানা খাই না ভাই হ্যাঁ হোটেলে আমরা প্রয়োজন হলে খানা খাইনি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সমতলে বসিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য হ্যাঁ যদি কোন সমস্যা হয় ওরা বসতে অস্বীকৃতি অসম্মতি প্রকাশ করে নিরুপায় হয়ে যান সেটা হবে ভিন্ন কথা কিন্তু নবীর শূন্যকে প্রাধান্য দিবেন নবী যেহেতু জীবনে বসে খানা খাইনি সুতরাং আমরাও এই বিষয়টার প্রতি কি রাখতে হবে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত ছোট পেয়ালা একবার ছোট ফিরিজ বর্তমানে যেন না আধুনিক ফিরিজ পেলেট অ না আগে ফেটে এলে তলা থাকত এখন আর প্লেটের কি নেয় বাত্রে এদিকে ঠেলা দিলে ওইদিকে পড়ে হয় না কারণ ডাউল তো দেওয়াই যায় না এখন ওইদিকে দিলে ওইদিকে দৌড়ে আবার ছোট পেয়ালা দৌড়লে স্বামী এভাবে ঠেল দিলে ওইদিকে পড়ে যায় নবী এভাবে ছোট পেয়ালাতে কখনো খাইতেন না বড় পেয়ালাতে খানা খাইতেন যাই তোমার ভাইরা আর একটি শূন্য বলি ইনশাল্লাহ আলোচনা অসমাপ্ত রেখে আমি বসে যাব। দশ নাম্বার শূন্য খাবার যখন খেতে বসবেন কোনো দোষ তালাশ করতে পারবেন না একবারে কটা একবারে ঝাল একবারে কি হোক অসুবিধা নাই কোন দোষ স্বাদ হয়েছে হয় নাই এ ধরনের কোন কমপ্লেনের কি হাতিস দ্বারা প্রমাণ মালাম তত্তু দোষ তালাশ করে নাই মনে চাইলে খাই পছন্দ হইলে খাইতেন অপছন্দ হলে তা পরিত্যাগ করতেন কিন্তু দোষ তালাশ করতেন না দোষ তালাশ করলে অনেক সময় রানুনি রান্না করে তার মনে একটু ব্যথা আছে আপনাকে যদিও সে ব্যথাটা প্রকাশ না করে কিন্তু তার মনটা ভেঙে যায় যে দিন পর এত কষ্ট করে এই লোকের জন্য পাঠ করলাম আর এখন কি করতেছে বদনামী করতেছে বদনামী করবেন না পছন্দ হলে খাবেন পছন্দ না হলে বাস হাত গুটায় উঠে চলে আসবেন বদনামীর কোনো প্রয়োজন নেই আগে মাত্র সব রহমতুল্লাহ আর ওনার একজন স্ত্রীকে এক লোক দাওয়াত করছে পাকিস্তানে দাওয়াত খেয়ে উনি খুব প্রশংসা করতেছেন যেহেতু নবী প্রশংসা করতেন মাসাল্লাহ তোমার খাবার খুব স্বাদ হয়েছে তোমার তরকারি অত্যন্ত স্বাদ হয়েছে এভাবে বিভিন্নভাবে প্রশংসা করতেছে তখন ওই মহিলাটি গত ঘরের ভিতর থেকে পর্দার ওই পাশ থেকে খুব জোরে করতেছে। কান্নাকাটি করতেছেহমতুল্লাহ বলেন আমি মেয়েটির প্রশংসা করতেছি আর মেয়েটি কাঁদতেছে কারণ কি আমার আচরণে কোনো তার মনে কষ্ট আসলো কিনা জিজ্ঞেস করলো মাধ্যমে কাঁদো কেন কহজু আপনি একবেলা বেলা খানা খাই আমার যে প্রশংসা করতেছেন আজ উনচল্লিশ বছর আমি আমার এক স্বামীর গড় সংসার করতেছি খানা ফাঁক করতেছি আমার স্বামী আজ পর্যন্ত কোনদিন খানা খাই আমার তারিফ করো না বদনামী ছাড়া কথা বুঝুন না বদনামী ছাড়া কি করো আর আপনার এক বেলা খাই যেভাবে আপনি তারিফ করতেছেন আমার কি অপরাধ তা আমি একই খাবারে তো ফাঁক করি আপনি প্রশংসা করতেছেন আর সে আমার বদনামী করে এই জন্য আমরা এখানে যারা আছি আমাদের মা বোন সকলেরাই আছে সকলের আমাদের মা বোনা সেই জন্য খাবারের দোষ বের করব না আপনার পছন্দ না হলে চুপচাপ উড়ে যাবেন এটা নবীর শূন্যত খাবারের যে কিছু শূন্যত কথা বলেছি ইনশাল্লাহ ধারাবাহিক এভাবে আলোচনা চলতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীর শূন্যত অনুযায়ী খানা খাওয়ার তৌফিক দান করুন দাওয়ান আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা শূন্য পাবে না তারা শুনত পাবেন